আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়ের প্রশ্ন হলো যে কসর কতটুকু দূরত্বে গেলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন এবং কচর আদায় করবেন আর আরেকটা হলো যে ইমামের পিছনে যখন আদায় করবেন সফর অবস্থায় তখন কি উনি পূর্ণাঙ্গ চার রেখার আদায় করবেন ঠিক প্রথম বিষয় হল নবী সাল্লাস্লাম কসরের দূরত্ব কতটুকু হবে মানে কত মাইল গেলে আপনি মুসাফির হবেন এটা নবী সাল্লাহ সালাম নির্দিষ্ট করে দেন নাই এরকম কোনো হাদিস নাই যে হাদিসে তোমরা এতটুকু দূরত্বে গেলে মুসাফির হবে তো এটাকে কেউ কেউ বিভিন্নজন বিভিন্নভাবে গবেষণা করছেন কেউ কেউ গবেষণা করছেন যে একজন মোজার উপরে মাছের যে বিধান সেখানে মুকিমের জন্য এক দিন এক রাত মুসাফিরের জন্য তিন দিন তিন রাত মুসাফির তিন দিন তিন রাত পর্যন্ত মাসে করতে পারে। আর মুকিমেরা একদিন এক রাত পারবে তো এটার উপরে গবেষণা করে কেউ কেউ বলছেন যে তিন দিন তিন রাত যেহেতু মুসাফির মুজার উপরে মাছা করতে পারে তাহলে তিন দিনের দূরত্ব কতটুকু মানে একজন মানুষ স্বাভাবিকভাবে ভাবে হাঁটলে বা তার বাহনে গেলে কতটুকু যেতে পারে তো তারা দেখছেন যে ১৬ মাইল এক একদিনে তো তিন দিনে তিন ষোলো আটচল্লিশ মাইল এই হিসাবে কোন কোন পোকেই নির্ধারণ করছেন যে আটচল্লিশ মাইল গেলে এরপর থেকে তিনি মুসাফির আটচল্লিশ মাইল দূরত্ব তো এই আটচল্লিশ মাইলের দূরত্বটা মানে সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত না এটা হলো কে আসি মাসালা ওই মজার ওপরে মাছের মাসালাকে কেয়াজ করে এটা করা হয়েছে এই জন্য মূল কথা হলো সবচেয়ে সহি কথা হলো দূরত্ব নির্ধারিত নাই রাসুল যেটা নির্ধারণ করেন নাই সেটা আমরাও নির্ধারণ করা দরকার নাই তবে যেটাকে স্বাভাবিকভাবে সফর হিসাবে গণ্য করা হয় যেমন ধরেন এখান থেকে গাজীপুর গাজীপুর কতটুকু হবে আচ্ছা ধরেন ময়মন হ্যাঁ তো অনেকে দেখা যায় যে এখান থেকে গিয়ে ময়মনসিংহ ত্রিশালে বিভিন্ন জায়গায় অফিস করে আবার ঢাকা শহরে আছে তাহলে এটা তার জন্য সফর না কিন্তু আবার কারো জন্য এখান থেকে ওখানে গিয়েছেন মূলত সফরের উদ্দেশ্যেই মানে তার এটা পুরোপুরি সফর এখানে থাকেও না সেটা তার কর্মস্থল না সেই সেটা সফরের উদ্দেশ্যে বের হয়েছে তাহলে মূলত সফরের উদ্দেশ্যেই এবং একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ বলতে ওই আটচল্লিশ মাইল না ধরেন সফরের উদ্দেশ্যে আমি এখান থেকে ঢাকার ওই যাত্রা যাত্রাবাড়ি গেলাম তাই বলে তো আমি এখানে মুস্তাফির হব মোটামুটি একটা দূরত্ব অতিক্রম করার পরে তাহলে তখন সে মুসাফির হিসাবে বললে হবে এটাই ফখিদের রায় যে সে এরকম অবস্থায় গেলে তার কচর হবে আর কষরে যখন ইমামের পিছনে আদায় করবেন তখন ইমামের যা আদায় করবেন আপনিও তা আদায় করবেন